দ্বাদশ খণ্ড প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ সর্বদাই সমাধিস্থ কেবল রাখালাদি ভক্তদের শিক্ষার জন্য তাঁহাদের লইয়া ব্যস্ত কিসে চৈতন্য হয় তাহার ঘরের পশ্চিমের বারান্দায় সকালবেলা বসিয়া আছেন আজ চৌঠা পৌষ মঙ্গলবার অগ্রহায়ণ চতুর্থী আঠেরোই ডিসেম্বর আঠারোশো তিরাশি দেবেন্দ্রনাথ ঠাকুরের ভক্তি ও বৈরাগ্যের কথায় তিনি তাহার প্রশংসা করিতেছেন রাখালাদি ছোকরা ভক্তদের দেখিয়া বলিতেছেন তিনি ভালো লোক কিন্তু যারা সংসারে না ঢুকিয়া ছেলেবেলা থেকে সুখদেবাদীর মতো অহর্নিশী ঈশ্বরের চিন্তা করে কৌমার বৈরাগ্যবান তারা ধন্য সংসারী লোকেদের একটা না একটা কামনা বাসনা থাকে এদিকে ভক্তিও বেশ দেখা যায় সে যেবাবু কি একটা মোকদ্দমায় পড়েছিল মা কালীর কাছে আমায় বলছে বাবা এই অর্ঘটি মাকে দাও তো আমি উদারমণি দিলাম রতির মার এদিকে কত ভক্তি প্রায় এসে কত সেবা রতির মা বৈষ্ণবী কিছুদিন পরে যেই দেখলে আমি মা কালীর প্রসাদ খাই অমনি এলো না এক ঘেয়ে লোককে দেখলে প্রথম প্রথম চেনা যায় না কিন্তু কেমন বিশ্বাস যে আমি দিলেই হবে श्रीरामकृष्ण घर भीतर पूर्व दिक्कत दरजार निकट बसिय शीतकाल गए मोलस्किन रैपार हठा सूर्यदर्शन और समाधिस्थमषून्य बा्यशून्य कि गायत्री मंत्रे सार्थकता तत्सवितूर्ण वरेण्यांग वर्गदेवस्या धीमही अनेक पर समाधिभंग हईल राखाल হাজরা মাস্টার প্রভৃতি কাছে বসিয়া আছেন শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি বলিলেন সমাধি ভাব প্রেমের বটে ও দেশে শ্যামবাজারে নটবর্গোস্বামীর বাড়িতে কীর্তন হচ্ছিল শ্রীকৃষ্ণ ও গোপীগণ দর্শন করে সমাধিস্থ হলাম বোধ হল আমার লিঙ্গ শরীর অর্থাৎ সূক্ষ্ম শরীর শ্রীকৃষ্ণের পায় পায়ে বেড়াচ্ছে জোড়াসাঁকো ওই রূপ কীর্তনের সময় সমাধি হয়ে বাহ্য শূন্য সেদিন দেহুত্যাগের সম্ভাবনা ছিল শ্রীরামকৃষ্ণ স্নান করিতে গেলেন স্নানান্তর ওই গোপী প্রেমেরই কথা বলিতেছেন মনি প্রভৃতির প্রতি বলিলেন গোপীদের ওই নিতে হয় এই সব গান গাইবে সখী সে বোন কতদূর যেখানে আমার শ্যাম সুন্দর আর চলিতে যে নারী আরও গান ঘরে যাবই যে নাগো যে ঘরে কৃষ্ণ নামটি করা দায় নিযা।